আলহামদুলিল্লাহ আমরা শ্রী অম্রত বস্তায় ইফতারের পূর্বে যারা দিনে হকের ওপর সম্মানিত উপস্থিতি আমরা সব মুসলিম আমরা পরিচয় দিতা একটু মাত্রই হ্যাঁ ইনশাল আমরা আমরা মুসলমান মুসলমান ইসলাম ইসলাম ধর্ম বা দিন হিসাবে ইসলাম মানার কারণেও আমরা মুসলমান যদি ইসলাম থাকে না তাহলে মুসলমান থাকার কোনো সুযোগ নাই যদি আপনার গ্রাম একটা বাড়ি একটা এলাকা তো আর যদি গ্রাম না থাকে তাহলে আপনার এই বাড়ির পরিচয় থাকতো না বা এই গ্রামের পরিচয় আপনি নিজেরা পরিচিত না দাবার গ্রাম কারণ গ্রামটাও নেই ইসলাম ইসলামর লাগে থাকার কারণেও আমরা ওই লঙ্ক্রের পরিচয় মুসলমান মুসলমানের দিক নির্দেশনা মুসলমান হলে আজকে মুসলমান দুনিয়ার দুর্সলমান হল এক না বিভক্ত ঐক্যবদ্ধ না বিভক্ত সব মুসলমান হল এক নেই না ইসলামর নামে অসংখ্য দল গ্রুপ মাঝাব তরিকা ইত্যাদি বাঘ হয়ে গেছে মুসলমান অথচ আমরা সব মুসলমান হলে আমরা রব হিসাবে হারে মানি ছজন একজন আমরা নবী কয়জন একজন আমরা দিন ইসলাম ছয়টা একটা আমরা রব একজন আমরা নবী একজন আমরা সর্বশেষ এবং চূড়ান্ত যে দিন বা যে ওয়ে অফ লাইফ যে জীবন বিধান এটাও একটা ইসলাম আল ইসলাম অথচ আমরা মুসলমান হকল বিভিন্ন দলে বিভিন্ন ভাগে বিভক্ত এখন এটা প্রশ্নও নানি সবার কথা যে কেউ আমরা মুসলমান হক বিভক্ত আমরা এক আল্লাহ এক রসুল এক দিন ইসলাম মানি তাহলে আমরা বিভক্ত খেয়ে আর এই বিভক্তদের উত্তরণের উপায় কি না আমরা এই বিষয়ে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব ইনশাআল্লাহ বিভক্ত হইবণা সব রে রাখতা রাখলাম আল্লাহ চাইলে সব রে এক করলামে এবং হাদিসের মাঝে আছে যে এর আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম যে এই মুসলমান আগে যারা আসমানি কিতাব পাইছিল কইরা যে ইহুদি অকল একাত্তর দলে ভাগ না খ্রিস্টানরা আমার তেহত্তর দলে ভাগা সব যাইবা জাহান নামও একগুড় ছাড়া সাহবাইকার প্রশ্ন একটা গ্রুপ কোনটা একটা দল কোনটা যে যারা জান্নাতো যাইব সাহেব রাখানি তো জানতে চকর না বৈশিষ্ট্য হয়েছে আমি এবং আমার সাহাবিরা যে ফটের আছে আজকেই হাদিস ফোরা হয় আমরা যে দলের হুজুরে ফরেন তান টান দলইলিয়া হুদল সবে টানোল ফিরসাফা আমার দল বুজুর্গানে দিন কইলা টান দল যেটাত অনুসরণ করা অক্টোলি ঠিক করে ফিরে আর বাকি সবটির ভুল কিন্তু রসদ একটা ক্রাইটেরিয়া গেছেন আমরা এই ক্রাইটেরিয়া মাস্টার আছে আমরা জানি আমরা এইট নাইন ও ধর্ম শিক্ষার মাঝে আছে বিদায় হজর বাসন আছে না রসুল সাল আলাই বিদায় হজর শেষের দিকে আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস ডাকিয়া ইয়ার আর হাদিস আমার কাছে না তার জিনিস আমি তোমার কাছে রাখিয়া দিই আর দিল্লাত বা হাদিস কোরআন হাদিসে আকিয়া দিয়া হইত না কখনো মানুষ গুমরা হইত নাই অথচ আমরা দেখি আর ইসলাম নামে যারা কর নামে যারা। এই আমরা এলাকাত কাম করে আমরা দেশের প্রত্যেকে কুরনার কথা কয় কিনা না কুরানু বাইরে কিছু কই সবাই কোরআন আদীশ কুরন আদীশ করলে একজনের মিল নাই বিভক্তি খালি বিভক্তি খালি দলর মাঝে বিভক্তি নাই বিভক্তি টুফির মাঝে আপনি টুপি থাকলে বুঝবা যে অমুক ফিরসি হমুক অমুক দলি হমুক দলুক দলের ড্রেস হলা ড্রেস কোডও বিভক্তি হয়ে গেছে তারা মা না আমি এবং আমার সাহাবিরা যে ফটরফি আছে সম্মানিত উপস্থিতি এখন প্রশ্ন হয় যে কোরআন হাদিস মানার পরেও তো বিভক্তি বিভক্তির মূল কারণ হইলিয়া যে কোরআন হাদিস বুঝতে হইব খাল্লা খান ও মানুষ গিয়া বিভ্রান্তি হয়েছে ও জায়গাত আমরা খান মানতাম কোরআন তৈল গিয়া আল্লাহর বাণী হাদিসের লগি রসুল সাল্লা হতা সাজ এবং সমর্থন কাউলি হাদিস ফেলি হাদিস তাকলি হাদিস রসুলের স্পিচ রসদামর আমল একশ এবং রসদামেটার সমর্থন করছেন আন হাদিস সব থেকে বলা মানা ফিরস আমরার বুজুরগানের দিন হলে আমরার মহমুরব্বী হলে বা আমরা বলা বুঝছি হারা মানছেন সবথেকে বলা সাহাবায় কেরাম সাহাবায় কেরাম হারা আল্লাহ সুহানো মানুষক তারা সব বলা বুঝছেন তারা লাগে জেনারেশন তারা সব থেকে কোরআন তারা সব থেকে হাদিসে বুঝছেন তারা সবথেকে বলা কোরআন হাদিস করছেন তারা সবথেকে বলা কোরআন হাদিস মানছেন তারক্তিতে ফার্ম সম্মানিত উপস্থিতি আজকে হয়েছে কি আমি যখন কোরআন হাদিস মানা যাই আমি কই যে আমার দলর যে প্রতিষ্ঠাতা তাইন কোরআন হাদিস সব বলা বুঝছেন আমরা তান লেখান বুঝি আপনি আপনার দলের প্রতিষ্ঠাতার লাখান বুঝেন আমার দলের আপনি কইা বার্তা তাইছেন তান দলের কেনভা লাগে দলের লাগিয়া আমরা আপনার কথা কইবার লাগে আর আমরা বাড়িতে বাড়াইছি যে মানুষের আল্লাহর দিকে সম্পান করি আল্লাহ সুবাহ সাহাবাহন আজমাইন তারা আমরা কোরআন সন্ন্য বুঝতে হইবো আল্লাহ সুবাহ দান্কা সম্মানিত উপস্থিতি এখন যদি আমরা যাই আমরা একটু আমরা এই ব্যাপারে একমত হয়ে গেছি সব থেকে বলা বুঝছেন এই ইসলাম যদি কোরআন হাদিসের লগে মিল থাকে তাহলে আমরা মানতে কোন আপত্তি আসে আপনাদের আপত্তি আছে না আমার কোন আপত্তি নাই কোরআন হাদিস যদি কোরআন হাদিসের লগে আমার সমাজের কথা মিলে বাপদাদার কথা মিলে বুজুরগানুদ্দিনের কথা মিলে ফিরসাবর কথা মিলে ইসলামিক দলের লিডারের কথা মিলে আমরা ময় মুরব্বী কথা মিলে তাহলে মানতে আমরা কোনো আপত্তি আছে না আপত্তি নাই কিন্তু যদি কোরআন হাদিসের লগে যদি বাফদাদার নামিলে তাহলে সাতটা মান থইব সাতটা সার থইব একমত নেই সবে কোরআন আদিশন মিলে আমার কোনটা কোনটা আঁকড়িয়া ধরতাম কোরআন আদিস আঁকড়িয়া ধরতাম আর যদি কোরআন আদিস যদি বাপদাদার লগে বিরোধ না থাকে তাহলে বাপদাদার কথা মানতে আমরা কোন আপত্তি নাই এটাই আল্লাহ যুগে যুগে নবী লোরে যখন ফাটাইছেন যে জাতির কাছাত আল্লাহ জাতির কাছে রসুল প্রেরণ করছি আর রসুলের যখন দাবত দিচ্ছেন মানুষের তখন কাফে যারা অস্বীকারী আছে তারা কয়েছে আমরা বাপদাদা রাস্তার উপরে আসি তারা যখন খাওয়া রসুলি যখন খাওয়া হয়েছে আল্লাহর দিকে তারা কেছে আমরা আমরা বাপদাদার দিকে আছি گمر تھی سولتان قورن سنارے سب تک مانچ مت کر সংক্ষিপ্ত বল আমরা দেখি যে আমরা কুরানোর চেক করা আপনার নি যে আমরা চেক করি দেখি যে আমরা সমাজের লগে আমরা বুজুরগাই দিনের লোক আমরা ফিরসাহর ইসলামর আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লিশলাম যেটা কইছেন সাহাবাই কেরাম যে ইসলাম মানছেন এটা লোক কোন বিরোধ আছে কিনা না চেক করা দরকার আছে কিনা না আপা যদি বিরোধ না থাকতো তাহলে ভাগ হওয়ার কথা আসিল না সবাই যদি কোরআন কথা কইতা তাহলে এক দল তাকলে কিনা না কিন্তু বিভক্তি আইছে কিছু সমস্যা আছে একগ্রহ করে উভয়া ফর একগ্রহ করিয়া বইয়াফর আছে কিনা না একগ্রহ করা দোয়াল লিন আরোগ্রহ করে জাল্লিন আছে কিনা না হ্যাঁ একগ্রহ করিয়া ফিরত মুড়ে দই থ্র করার মরে দোয়া লাগে না আছে কিনা না একগ্রহ করিয়া ইসলামিক দল আই থ আরেক্য করলে দল লাগতে না এখন ডিফারেন্স অফ অপিনিয়নর মাঝে যে মত আছে এই মতো পার্থক্যর মাঝে কিছু মত আছে যেটা মত পার্থক্য পারে আর কিছু মত আছে যেটা মতপার্থক্য থাকতেও পারে না আমরা প্রেরণ করছেন মহাম্মদ রসুল সালিসালামী এবং আমরাওছেন আমরা তান্ডে অনুসরণ করবার লাগে আল্লাহ সুবহান তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুবহান রকিল বাদ দিয়া আউলিয়া হল অনুসরণ করি না আল্লাহ সুবাহ ইতাবিও অনুসরণ করো তোমার রবর ফক্কিতা রসিলা এবং আউলিয়া আউলিয়া অনুসরণ করা যেত না আউলিয়া লগে বহু বসন অলি সিঙ্গুলার নম্বর আর পুর নম্বর আউলিয়া আউলিয়া দেলিদের অনুসরণ করিয়া না আল্লাহ সুবাহ আল্লাহ সুবান হাসর মাঝে খৈর আতাক রসুলুফা খুঁজু হোমা নাহা কুম আন্ত রসুল যেটা গ্রহণ কর রসুলের যেটা নিষেধ করি থাক আমা মান্তইব নামাজ ভর্তইব রোজার্থ হস করতেইব জিকির করতেই খার তরীকায় সার তরীক মার্শাল্লাহায় রসুল সাল্লি সাল্লামর তরকায় এটাই দিমত আছে আমরা সমস্যা হয়েছে রসনের তরিকা বা দেওয়া আর কিছু তরিকা আমরা সমাজও আছে আছে কিনা না গরফলির তরিকা তারপরে আটটির দেওয়ানবাগির তরিকা রাজার বাগির তরিকা আছে কিনা না শরমোনার তরিকা আছে কিনা না আমার বাপর একটা তরিকা আমার দাদার বিভিন্ন তরিকা আমরা বিভক্ত গেছি একটা কোন আল্লাহ তারা জান্নার সুসংবাদ পাইছেন কি তারা রসুলের তরিকার অনুসরণ করছেন আর আমরা কিতা করছি আমরা অনেক তরিকা বানাইছি আল্লাহ রসুল ওলামা তুলিয়া আলেমর বহু বছন সিঙ্গুলার নাম্বার এলাকা আলেম আর নাম্বার পুরাল ওলামা ওলামা ও রাস্তাতে লামবে আলেমগনিয়া নবীর আলেমগণের দায়িত্ব কিতা নিজে নিজে রাস্তা বানাইতান আর দেখাইতা আপনার অন্তলাম যে বিশ্বনাথ যেতাম কোনো নয়া আর রাস্তা কৈতেন বাড়ির না যে পুরানা যে রাস্তা আছে যে রাস্তায় যাওয়া মানুষের যাতায়াত করে রাস্তা দেখাই আলেমদের দায়িত্ব আসলে তারা নিজের রাস্তা না তৈরি করিয়া তারা রাস্তা দেখাই রসুলের রাস্তা কিন্তু আমরার আলেমদের নামে রাস্তা হয়ে গেছে গেছে কিনা না আলেমরা অথবা বানাইছেন কিন্তু হয়ে গেছে তো আমরা আপনার সামনে খামি আর কটা আগে কয়টার নাম কইছে কিনা না থরিক মানিয়েলি রাস্তা থরিক মানিয়েলি ফট ইসলাম মানার ফত এলি রসুলের তৈরি রসুলের ফোতে আমরা মানতাম রসুলের পদ্ধতিতে মানতাম কিন্তু আমরা এখন আমরার দেশের নামাজও রসুলের তরিকার বাইরে কিছু কয়েকটা জিনিস ডুখছে খতামনি আপনার শুনতে রাজি আছেন তো ইনশাল আমরার নামাজ শুরু করবার আগে আল্লাহ একবার ফলে আমরা একটা দোয়া পড়ি কিতা পড়ি সানা পড়ি কিতা পড়ি সুভানা পড়ি ও জায়গা আরো দোয়া পড়া যায় এর মাঝে একটা হইলিজি ও জায়গাতে আরেকটা দোয়া ফোড়া যায় আল্লাহ খালাই একটা দোয়া পড়েন না এর ফলে আমরা দেশের নামাজ শুরু করবার আগে আর একটা কাম করেন কিনা আমার জন্য কিনা না খেয়ে বেড়া লাগিয়ে যায় আর হে একবার হাত বান্ধে বান্ধি আললে আবার সালে আবার কিনা করে হ্যাঁ দেখুন কি না নিয়ত এলি অন্তরের বিষয় তলে ইচ্ছা করা নিয়ত আরবি শব্দ এর বাংলা অর্থলী ইচ্ছা করা কোন অক্তর নামাজ পড়লা খত নামাজ পড়লা এটা অন্তর জাগ্রত হওয়ার নামলগি নিয়ত নিয়ত খরাইলগি ফরজ নিয়ত খরা ফরজ আর নিয়ত ফড়গি আমরার দেশের চূন্নত রসুলের চদ নাই রসুলের তরীকা নাই নিয়ত ফড়া আর খরার মধ্যে বেসম আছে বেশম আছে নিয়ত ফরা আর খরার মাঝে বেশম আছে আপনি এই বাড়ি যে আইসন নিয়ত খরিয়েছেন না ফরিয়াছেন ফড়িয়ে আইসেন না তো হয়েছেন না তো আমি যাই আর অমুকগড় ইফতার খাইবার লাগি হ্যাঁ তাহলে নিয়ত করসুন নিয়ত করাটা এলোকি ফরজ কোন অফর নামাজ ফড়লা খত নামাজ ফড়া এটা অন্তরে জাগ্রত হওয়ার নামলা নিয়তরা নিয়ত ফড়া লাগতো না নিয়ত হরা লাগবো নিয়ত ফড়া লাগতো না রসুল সাল্লাহ নামাজ করছে না আল্লাহ আকবর দিয়া নামাজ শুরু হইব কীটা দিয়া মুখ দিয়া উচ্চারণ মুখ দিয়া নিয়ত হরা নিয়ত ফড়াইলিয়া রসুলের সুন্নত নাই নিয়ত অন্তরের বিষয়ের ইবাদত নাই আল্লাহ সুবাল নামাজ শুরু করলাম শেষ হইলি সালাম দিয়া আসসালাম আলাইকুম আসসালাম আপনি মসজিদে জামাতে নামাজ পড়াত গেলে সালাম দিও নামাজ শেষ হয় না আপনার নামাজ পড়ে আরো কিছু আনুষ্ঠানিকতা থাকি যায় ইমাম সাহ রসবাবারি দোয়া করেন দোয়া করেন কিনা না ইমামে দোয়া করতে রসুলের তৈরি না থাকলেও চলব রসুল সাল্লি সাল্লামে দীর্ঘ বছর নবী আসলামত বছর তেইশ বছর নবী আসলা বছর নবাইছেন তেষট্টি বছর মারা গেছেন বছর তাই আসলা নবী আসলা তেইশ বছরের মাজে বছর বা তের বছর তাই মক্কাত কটাইলিছেন কি নামাজ আস না মদিনাত 10 বছর কাটাইছেন দশ বছর নামাজ আস রসুল সাল্লাহ সাল্লামে দশ বছরও নামাজও বিভিন্ন ইমামতি করছেন তাই তাই নামাজ বাদে সব রে লইয়াই তুলা দোয়া করছোন বলিয়া কোনো প্রমাণ পাওয়া যায় না রসুলের কী তাইছেন নামাজ বাদে আলাদা আলাদা আল্লাহাম আয়তুল কুরসি ফোর ফোর নিজে নিজে ফোরতা ইন্ডিভিজুয়াল ইবাদতালেকটিভ ইবাদতীয় কিন্তু আমরা কীতা করছি আমরা এগুলো জায়গা আমরা দেশীয় শূন্য তৈরি ইমাম শামের সবর লইয়া দোয়া করবা আর আমরা আমিন আমিন খিম এটা হলে দেশের শূন্য আমরা সমাজের শূন্যত এটা সৌদি আরব আজকেও গেলে ফাইতা নাই আমরা টেলিভিশনের চ্যানেলও খুলিয়া দেখবা নামাজ ও সালামফির ইয়া লেখী কিন্তু দোয়া নাই মিডিল ইস্টের যেসব আত্মীয়স্বজন তা হন ইউরোপ আমেরিকা তা হন তারা জিকার করবা যে হিনোর আরবের মসজিদ আছে ইটা মসজিদও নাই বাঙালি মসজিদ আছে আর বাংলায় আছে আমরা দোয়ার একটা ব্যবসা আমরা কিছু তৈরি করছি কারণ দোয়ার ব্যবসা দিলে আপনার মামর বা আমরা দোয়া করে খান দিম মিলাত আপনারা অনেকের বাড়ি দিয়া খাইছেন কিনানা মুরব্বী অল জীবনে খাইছেন কিনে না অনেক বাড়ি দিয়া কোনো হুজুরের বাড়িতে কে মিলাত খাইছেন আপনার বাড়িতেও নামাজ হয় হুজুরের বাড়িতেও নামাজ হয় হুজুরের বাড়িতে নামাজ বেশি হয় হুজুরে ফলেন ফরজ নামাজ ফলেন সন্নত নামাজ কিছু এক্সট্রা নামাজ হুজুরের নামাজ নামাজ হুজুরের ফুয়া নামাজ নামাজ নামাজ আমদার বাড়িতে অনেক সময় দেখা যায় যে নামাজ একটু কম হয় কিন্তু মিলাদ হুজুর বাড়ি আমার বাড়িতে বেশি আর হুজুরের বাড়িতে হয় না কেনে কারণ এগোয়লিয়া ইসনাম লোক কোনো সম্পর্ক নাইগু আমরা বানাইছি কিছু রুজু করবার লাগি ইয়ে হালতে জাল হে মকসুদ তেরা মাল হে আজব তেরা চাল হে আন্দা কর দিয়া এটাই লোক কিছু রুজু করবার দানা আমার মামসেন আপনার মামসেন আমি খান খান্ডিখানে ফয়সালার বাড়িতে গেলে লন্ডনে বাড়িতে হয় আরক বাংলাদেশও কয় ফাঁস যেটা সৌদি আরবও আছে যেটা দুনিয়ার সব জায়গা আছে কি বাংলাদেশও আছে আর সৌদি আরবে গেলে দেখবা মিলাদ নাই সৌদি আরবে দেখলো কিয়ম নাই সৌদি আরব গেলে দেখবা মিলা এই নাই এই সৌদি আরব গেলে দেখবা তিন দিনের চিন্ন নাই চল্লিশা চিন্ন নাই কেউ দাই এটা ইসলামের মধ্যে নাই তারপরে বানাইছি আমরা দশ হাত আর চল্লিশ মুদিন বামুনে আইয়া হে গুণা সব খাইলে আর আমরা চল্লিশ দিনের দিন সবরে লইয়া খাইয়া ইয়া শেষ করিল যে মারা গেছেন তেন সব সম্মানিত উপস্থিতি ইসলাম ওই লোক কোরআন হাদিস করতে হইবা তাহলে আল্লাহ সুবাহ আমরা বোঝার তৌফিক দান কর তারপরে আকা যে আমরা যদি রোজা তাই এখন তো রোজা মাসলের রোজার মাস লাইলাতুল কদর কোন দিন লাইলাতুল কদর কোন রাই বাংলাদেশের চূন্যতইলে সাতাইশ তারিখ লাইলাতুল কদর পৃথিবীর কোন মানুষ জানে না লাইলাতুল কদরের লোক সাতাইশ তারিখ ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে লাইলা কদর এটা বাংলাদেশের এটা আরবর জানে না আমরা এটা রসিল শেষ দশ দিনের বোহারের হাদিস শেষ দশ দিনও তালাস করো অন্য বন্য দেশের শেষ দশ দিনের বেজুর রাত্রি গুলাতে করো একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ যদি এই হাদিস মানেন বেজুর রাত্রি তারপরে আপনারা ফার্স্ট দিন করতে হইব আর জোর বেজোর দুইটা আদেশ মানেন তাহলে দশ রাতে লাইন কদর তালাশ করতে আর আমার দেশের মানেন তাহলে আপনার খালি সাতাইশ তারিখ হয়ে যাবে আপনার হয়তো আপনার হয়তো জিন্দেগীতে আপনার হয়তো জিন্দেগীতে আপনি ষাট সত্তর বছর জিন্দগি হয়তো কাটাই নিয়েছেন হয়তো একদিনও আপনি লাই কদর ফাইছেন না কেউ আপনি তো খালি কদর আর হয়তো রাইতে সাতাইশ লাইল কদর অন্য অন্যদিন এই রায় মহিমানি আপনি হেলায় খেলায় এই রাত্রি ফাড়ি দিলে ইরা আপনি কই রা তারিখ আপনি হয়তো সাতাইশ তারিখ গিয়া আপনি এই কররা কিন্তু অন্যদিন আপনি অন্য রাত্রি হয়তো এটা আপনি মিস করে ফেলাই আল্লাহ সুবাহ বুঝার তফিক দান আমরা দেশের আরেকটা নিহত লগিয়া রোজার রোজার শিয়াম নিয়ত না নিয়ত হরণ কিনা রোজার নিয়ত করি কিনা হটা শরা নিয়র রোজার নিয়ত হরেন নিয়ত আছে কি না নিয়ত আমরা কিলা করি মাইকে মাজে কইয়া দেওয়া হয় নয় তো আনা সাদামীনসাহরি গাদামর তৈলা বেখাইল আপনারা যদি কলে্ডারও দেখেন আপনার আরবি ক্যালেন্ডার্ডার কোন সময় মাগরিবল আরবি তারিখ বদলায় আর ইংলিশ তারিখ কটার সময় বদলায় বড়টার সময় আর বাংলা তারিখ কটার সময় বদলায় সাথে সাথে সূর্য সূর্যোদয়ের সাথে সাথে ওই লোকের আর বাংলা ক্যালেন্ডার চেঞ্জ হয় আপনি রায় তিনটা সময় আমি আগামী খাই লোজা রাখতাম রায় তিনটা সময় আপনি আগামী খাই রোজা রাখতাম বুঝছেন নি রায় তিনটার সময় আমি আগামীকাল রাখতাম তাহলে আগীকাল আরবি কলে্ডার আগামীকাল এলে বাদর দিন সন্ধ্যার ভরে হইব ইংলিশার যদি হয় বাদর হইব তাহলে এই এই নিয়তটা বানাইছে কোনো শিক্ষিত মানুষের নয় তো না গাদামিনী নিয়ত করা ফরজ আমরা আগে খুঁজলাম রোজার নিয়ত রাখবো হজর নিয়ত রাখবো নিয়ত লাগবো তারপরে নিয়ত লাগবো নামাজ নিয়ত লাগব কিন্তু নিয়ত করাটালে ফরজ নিয়ত নিয়তটার অন্তরের ইবাদতো না মিলে তাহলে আমরা কিটা করতাম কোরআন হাদিস রাখতাম না সমাজাম কোরআন হাদিস রাখতাম সম্মানিত উপস্থিতি আমরা দেশ আমরা আরো দু যে আমরা দেশ আমরা জিকির মাফিল জিকিরের মাফিলকির আল্লা সরণ করতা জিকির আছে মসজিদ থেকে বাড়িতে জিকির আছে গুমাইতে জিকির আছে গুম তাকি ওটার জিকির আছে বাথরুম ঢুকার জিকির আছে বাথরুম থেকে বাড়িবার জিকির আছে ও যে আমরা খানিত বাজেছি খানিত শুরুতে একটা জিকির আছে কীটা বিশমিল্লা তারপরে খানি শেষে একটা জিকির আছে গিতা করতেই আলহামদুলিল্লাহ খানি খাই থাকবো ডাইনাথে ডাইনাতে খাওয়াটাও জিকির খার সন্তুষ্টির ডাইনাতে খাইয়া আল্লাহ সন্তুষ্টির লাগিয়া এইটাই খানির আধব খানির জিকির এইবার প্রত্যেক জায়গা জিকির আছে খানিয়ে আপনি আরব বাড়িতে খাইলে যে আপনি দোয়া করতা খানি বা সময় বই একটা দোয়া করলি বা তুলা মারিয়া অথচ রসালিয়াই দোয়াই খাইছেন খার খের বাড়ি গিয়ে খাইলে দোয়া করতা আল্লাহাম বারিক লাউ জানি না আমরা জানি না যে আমরা দোয়া করতেই আল্লাহম ফি মারাক ফির হোম এটা অন্যের বাড়িতে খাইলে দোয়া করতেই যারা যারা সার্ভিস করি আজকে যারা সার্ভিস করে তার লাগে দোয়া গিয়ে আল্লাহমানি অসম সাকানি আল্লাহ যারা খাওয়াইছে যারা পান করাইছে তার আল্লাহ সুবানা এতে হইবো আমরা কোরআন হাদিস মানতে হইব কোরআন হাদিস যদি সমাজের লোক মিলে আমরা মানতে কোনো আপত্তি নাই কিন্তু সমাজ লগে মিলে না তাহলে এই ক্ষেত্রে কীতা করতে হইব আমরা কোরআন হাদিস রাক্ষা করতে হইব কারণ আমরা মরার পরে আমরা খবর শুনে হুজুর আপনার যাইতে না আমি যাইবো আপনার আমার লগে আপনারা যাইবা আপনার আব্বা যাইবা আপনার আম্মা যাইবা আপনার বউ যাইব আপনার সন্তানকেও যাইতেন আপনার কালা যাইতে হইব একলা আল্লাহর কাছে জবাব করতে হইব আর সেইখানে জবাব দিয়ে করতেই কোরআন আলোকে গ্রহণ করা হইব সমাজের দোয়াই দিয়ে সেইখানে দোহাই দিয়ে সেখানেও গেলে কোরআনার দোয়াই চলবো রসুলোর তরকার চলবো আখাবর সমাজ আপনার বুজুরগান যে জীবনযাপন করা তফিক দান আল্লাহ সুবানও তালে আমরা আওয়ারে বোয়ের খবর খরক্ষা যারা এই আয়োজন করছেন আল্লাহ সুবানও তালে তার আয়োজনদের খবল খরক্ষা আমরা সব খুব আল্লাহ মুমিন আমরা যারা মারা গেছেন আল্লাহ তারা তুমি জন্নাথ নসিফ করো তার মাপ জন্নাথ নসিফ কর আমরা যারা আসি জীবিত আসি তার দান কর সম্মানিত উপস্থিতি আমরা একটা বিষয় খেয়াল করতে হইব যে প্রত্যেক মুসলমান একটা ইবাদত্তিব আপনার রেজিস্টারের নাম থাকতে হইব মুসলমান হিসাবে আপনার সালাত আদায় করতে হইব দৈনিক ফার্স্ট নামাজ ফাঁস অক্ত নামাজের মাঝে সত্র নামাজ আপনার ফর্তু হইব মুসলমান হিসাবে তাক লইলে সত্রুর আখাত নামাজ আপনার ফর্তু হইব বাকি নামাজ ফোড়াই আপনার স্বভাব জেফরে সহাবহিফের নাই স্বভাব থেকে বঞ্চিত হইব্য শত্রুর আখাত নামাজ ফোর আল্লাহ সুবাহ রাখাত নামাজ ফোড়ার তৌফিক দান্কা আমার আনসি জীবনযাপন করার তৌফিক দান খরকা আমরা তো একটা কথা প্রচলন আছে যে ইফতারর আগে দোয়া খবু লয় ইফতারের আগে দোয়া খবলে মর্মে যে হাদিসটা আছে এই হাদিসটা বিশুদ্ধ নয় বিশুদ্ধ হাদিসের লোক রোজাদার সব দোয়া নাই সুফহানাল্লা রোজাদারের সব সময় দোয়া খবুলো এই সময়টা ইফতারের ভিতরে এতে করি আল্লাহতা দান করো আমরা খুবই আল্লাহ আমিন আহ্লাহ আমরা যারা আমরা যারা ঋণগ্রস্ত আছি তুমি আমরা ঋণ মুক্ত করি দাও আহ্লাহ আমরা যারা আমাদের জীবনযাপন হার্থ অভিযোগ দান করো আহ্লাহ আমরা করো হেদায়ত পথে পরিচালিত করো আমরা কোরআনার পথে পরিচালিত করোারে কোরআন আমল বোঝার সিংয়ে দান করোহানা কালুমই লাইক